আমরা তো আসলে ডেটার একটা সাগরের মধ্যেই বাস করছি তাই না একদম চারিদিকে শুধু ডেটা ডেটা। আর কিন্তু এই যে এত ডেটা এটা আসলে কি আর এটাকে আমরা ব্যবহার করার মতো তথ্যে মানে ইনফরমেশনে আনে কিভাবে আজকের আলোচনাটা মনে হয় এই একদম বেসিক প্রশ্নগুলো দিয়ে শুরু করা ভালো হ্যাঁ ঠিক বলেছ আর এখান থেকেই আমরা দেখব যে ডেটা স্ট্রাকচার জিনিসটা কিভাবে এই পুরো ডেটা জগৎটাকে একটা মানে শৃঙ্খলার মধ্যে আনে কার্যকরী করে তোলে আমাদের কাছে ডেটা স্ট্রাকচারের সংজ্ঞা এর বিভিন্ন রকম ধরনের মানে প্রকারভেদ আর কোথায় কোনটা কাজে লাগে এই সব নিয়ে কিছু বেশ ভালো সোর্স আছে আজ আমরা শুধু ডেফিনেশন বা সংজ্ঞার মধ্যে আটকে থাকব না বরং চেষ্টা করব বুঝতে যে এই ধারণাগুলো কেন এত জরুরি বিশেষ করে যখন অনেক অনেক ডেটা নিয়ে কাজ করতে হয় কিংবা ধরো ভালো সফটওয়্যার বানাতে হয় আচ্ছা তাহলে প্রথমেই একটা খুব কমন কনফিউশন দূর করি ডেটা আর ইনফরমেশন এই দুটো শব্দ আমরা কিন্তু প্রায় গুলিয়ে ফেলি মনে হয় একই জিনিস হ্যাঁ অনেকই করে কিন্তু এদের মধ্যে তো একটা বেসিক পার্থক্য আছে তাই না এই পার্থক্যটা বোঝাটা জরুরি কেন অবশ্যই জরুরি মানে এটাই তো ডেটা স্ট্রাকচারের পুরো আইডিয়াটার ভিত্তি খুব সহজ করে বললে ডেটা হলো কাঁচামান ধরুন কিছু বিচ্ছিন্ন সংখ্যা অক্ষর ছবি শব্দ যেমন যেমন ধরুন সংখ্যাটা টু এটা একটা ডেটা এর নিজে নিজে কোনো মানে নেই যতক্ষণ না আমরা এটাকে একটা কন্টেক্সট দিচ্ছি একটা প্রেক্ষাপটে ফেলছি ও আচ্ছা আর যেই মুহূর্তে আমরা একে একটা মানে দিচ্ছি যেমন বলছি এটা একটা তারিখ ২৯শে জানুয়ারি দু ঠিক তখনই এটা ইনফরমেশন হয়ে যাচ্ছে তথ্য একদম অর্থাৎ ডেটা যখন একটু অর্গানাইজড হয় প্রসেস করা হয় আর একটা অর্থ তৈরি করে সেটাই ইনফরমেশন ডেটা হলো একদম র উপাদান আর ইনফরমেশন হলো সেটার ব্যবহার করার মতো রূপটা ঠিক তাই এই যে রূপান্তরটা ডেটা থেকে ইনফরমেশন এটাই আসল ব্যাপার ডেটা জোগাড় করাটা হয়তো বেশ খাটনির কাজ কিন্তু ইনফরমেশনটাই আমাদের ডিসিশন নিতে মানে সিদ্ধান্ত নিতে বা জ্ঞান বাড়াতে কাজে লাগে ইনফরমেশনে পাল্টানোর জন্যই তো আমাদের ডেটা স্ট্রাকচারগুলো দরকার মানে ডেটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যাতে ওখান থেকে সহজে ইনফরমেশনটা বের করে আনা যায় বুঝলাম বুঝলাম তাহলে ডেটার আরও কিছু ছোট ছোট এককের কথা শোনা যায় যেমন ধরুন ডেটা আইটেম এনটিটি এগুলো কি ডেটাবেসের দিকে বেশি ব্যবহার হয় হ্যাঁ ঠিক ধরেছ এগুলো মূলত ডেটাবেস ডিজাইনের একদম গোড়ার কথা সংক্ষেপে যদি বলি ডেটা আইটেম হলো তথ্যের সবচেয়ে ছোট একক যেমন যেমন ধরো একজন ছাত্রের রেকর্ডে শুধু তার রোল নম্বরটা ডিউ এটা একটা ডেটা আইটেম আচ্ছা আর এনটিটি এনটিটি হল বাস্তব জগতের বা ধারণার কোনো একটা জিনিস যার ব্যাপারে আমরা ডেটা রাখি যেমন ছাত্র একটা এনটিটি কোর্স একটা এনটিটি কাস্টমার একটা এনটি আর যখন একই রকম অনেকগুলো এনটিটি একসাথে থাকে যেমন স্কুলের সব ছাত্র হ্যাঁ সেটাকে বলে এনটিটি সেট মানে স্কুলের সব ছাত্র মিলে হল ছাত্র এনটিটি সেট আর এই এনটিটিগুলোর তো আবার বিভিন্ন বৈশিষ্ট্য থাকে যেমন ছাত্রের নাম রোল ভয়েস এগুলোকে যেন কি বলে অ্যাট্রিবিউট একডম অ্যাট্রিবিউট আর যখন কোন একটা নির্দিষ্ট ছাত্রের ধর রাহুল তার সব অ্যাট্রিবিউটের মান আমরা একসাথে পাই যেমন নাম রাহুল রোল বারো বয়স পনেরো তখন সেটা হয়ে যায় একটা রেকর্ড আর এই সব রেকর্ড মিলেই তৈরি হয় ডেটাবেসটা তাই তো ঠিক ধরেছ এই যে স্তরগুলো এনটিটি তার অ্যাট্রিবিউট নির্দিষ্ট মান দিয়ে তৈরি রেকর্ড আর সব রেকর্ড মিলে ডেটাবেস এই কাঠামোটা বোঝা খুব জরুরি আর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে এখানে সেটা হলো ডোমেন ডোমেন সেটা কি। ডোমেন হলো কোনো একটা অ্যাট্রিবিউটের জন্য কোন কোন মানগুলো বৈধ বা অ্যাকসেপ্টেবল তার একটা সেট বা সীমা ধর ক্লাস অ্যাট্রিবিউটের ডোমেন হতে পারে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছয় সাত আট এরকম ১২ পর্যন্ত এর বাইরের কোনও ক্লাস ভ্যালিড না ও আচ্ছা মানে ডেটার ভ্যালিডিটি বা কনসিস্ট্যান্সি ঠিক রাখার জন্য এক্স্যাক্টলি ডেটার সঙ্গতি বা কনসিস্টেন্সি বজায় রাখে যেমন রোল নম্বরের ডোমিন হতে পারে এক থেকে এক হাজার পর্যন্ত কেউ রোল এগারোশো দিতে পারবে না বেশ তাহলে বেটা কি ইনফরমেশন কি আর ডেটাবেজে এই জিনিসগুলো কিভাবে থাকে তার একটা মোটামুটি ছবি পেলাম এবার একটু প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের দিকে যাই ডেটা টাইপ এটা তো খুব কমন একটা শব্দ হ্যাঁ এটা তো প্রোগ্রামিংয়ের একদম হাতে খড়ি ডেটা টাইপ ঠিক করে দেয় যে একটা ভ্যারিয়েবল কি ধরনের মান রাখতে পারবে মানে সেটা কি পূর্ণ সংখ্যা হবে ইন্টিজার নাকি ভগ্নাংশ ফ্লোট নাকি শুধু অক্ষর ক্যারেক্টার ইত্যাদি হুম আর সেটার উপর কি কি অপারেশন করা যাবে সেটাও ঠিক করে দেয় হ্যাঁ সেটাও আর মেমোরিতে কতটা জায়গা নেবে সেটাও ডেটাটাইপ ডিফাইন করে ইনটিজার হয়তো চার বাইট নেবে ক্যারেক্টার এক বাইট নেবে এরকম কিন্তু এর পরেই তো আসে আরেকটা কনসেপ্ট অ্যাবস্ট্র্যাক্ট ডেটা টাইপ বা এডিটি এটা সাধারণ ডেটা কিভাবে আলাদা প্রায়ই শুনি স্ট্যাক কিউ লিস্ট এগুলো নাকি এডিটি ঠিক এটা একটা দারুণ প্রশ্ন কারণ এখানেই কনফিউশনটা হয় দেখো এডিটি হলো একটা হাই লেভেল কনসেপ্ট একটা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক ধারণা মানে মানে হল এডিটি শুধু এটা বলে দেয় যে একটা নির্দিষ্ট ডেটা কালেকশনের ওপর কি কি অপারেশন করা যাবে কিন্তু সেই অপারেশনগুলো কিভাবে করা হবে মানে ইমপ্লিমেন্টেশনটা কেমন হবে সেই ডিটেলসটাও লুকিয়ে রাখে এটাকে বলে অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশন মানে বিমূর্তায়ন আচ্ছা একটা উদাহরণ দিলে হয়তো আরেকটু পরিষ্কার হবে অবশ্যই ধরো গাড়ির উদাহরণটা আচ্ছা তুমি জানো স্টিয়ারিং ঘোরালে গাড়ি ঘুরবে ব্রেক চাপলে থামবে এগুলো হলো অপারেশন তুমি জানো কি করতে হবে হ্যাঁ কিন্তু গাড়ির ইঞ্জিনটা ঠিকভাবে কাজ করছে বা ব্রেক প্যাডেল চাপলে ব্রেক ফ্লুইড কিভাবে চাপ তৈরি করে চাকা থামাচ্ছে এই ভেতরের মেকানিজম বা বাস্তবায়নটা তোমার না জানলেও চলে তুমি কিন্তু গাড়ি চালাতে পারছ দারুন তার মানে স্ট্যাক এগুলো এরকম একদম স্ট্যাক একটা এডিটি আমরা জানি এতে ডেটা ঢোকানো যায় যেটাকে বলে পুশ অপারেশন ডেটা বের করা যায় যেটাকে বলে পপ আর সবার উপরে কোন ডেটাটা আছে সেটা দেখা যায় পিক অপারেশন এগুলো হলো স্ট্যাকের ইন্টারফেস বা অপারেশন হুম বুঝলাম কিন্তু এই স্ট্যাকটা ভেতরে আসলে কিভাবে বানানো হয়েছে একটা অ্যারে ব্যবহার করে নাকি একটা লিঙ্কড লিস্ট ব্যবহার করে সেই ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা যে স্ট্যাক ব্যবহার করছে তার জানার দরকার নেই এটাই এডিটির মূল সুবিধা ভেতরের জটিলতা থেকে ব্যবহারকারীকে আড়াল করা তার মানে কিউয়ের ক্ষেত্রেও একই এনকিউ কিউ ঢকানো আর ডিকিউ বের করা অপারেশনগুলো আমরা জানি কিন্তু ভেতরে কিভাবে হচ্ছে সেটা লুকানো ঠিক লিস্ট এডিটির ক্ষেত্রেও তাই ইনসার্ট ডিলিট সার্চ এই অপারেশনগুলো ডিফাইন করা থাকে কিন্তু সেটা এরে দিয়ে হবে না লিস্ট দিয়ে সেটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার ও তাহলে সাধারণ ডেটা টাইপ যেমন ইন্ট বা ফ্লোট আর এডিটি যেমন স্ট্যাক বা কিউ এদের মূল পার্থক্যটা কি তাহলে অ্যাবস্ট্র্যাকশনের লেভেল আর ফোকাসে হ্যাঁ বলা যেতে পারে ডেটা টাইপগুলো হল একদম বেসিক বিল্ডিং ব্লক মানে ডেটার নেচারটা কি সাইজ কেমন আর এই ডিটি হল সেই ব্লকগুলো ব্যবহার করে বানানো আরও জটিল একটা কাঠামো যেখানে জোরটা দেওয়া হয় অপারেশনের ওপর মানে কি করা যাবে সেটার ওপর কিভাবে করা হবে সেটার চেয়ে একদম ঠিক বলেছ ডেটাটাইপ মূলত ডেটা সংরক্ষণ কিভাবে হবে সেটার প্রকৃতি নিয়ে ভাবে আর এই ডিটিভাবে ডেটাকে কীভাবে অর্গানাইজ করা হবে এবং তার উপর কি কি অপারেশন চালানো যাবে সেটা নিয়ে আর একই এডিটি যেমন ধরো লিস্ট সেটাকে বিভিন্ন হ্যাঁ এবার তাহলে ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলি এডিটি যদি হয় কি করা যাবে তার ব্লুপ্রিন্ট তাহলে ডেটা স্ট্রাকচার কি সেই কিভাবে করা হবে অংশটা মানে আসল ইমপ্লিমেন্টেশনটা হ্যাঁ অনেকটা সেরকমই ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে অর্গানাইজ করা স্টোর করা এবং ম্যানেজ করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি বা কাঠামো সুনির্দিষ্ট পদ্ধতি হ্যাঁ এটা ঠিক করে দেয় ডেটাগুলো মেমোরিতে ঠিক কিভাবে সাজানো থাকবে আর সেগুলোকে কিভাবে অ্যাক্সেস করা হবে বা পরিবর্তন করা হবে এর আসল উদ্দেশ্য হলো ডেটা নিয়ে কাজগুলো যতটা সম্ভব এফিসিয়েন্টলি করা এফিসিয়েন্টলি মানে মানে কম সময়ে এবং কম রিসোর্স যেমন মেমরি ব্যবহার করে অ্যারে লিঙ্কলিস্ট স্ট্যাক কিউ ট্রি গ্রাফ এগুলোই হল সেই সুনির্দিষ্ট কাঠামো বা ডেটা স্ট্রাকচার তার মানে ডেটা স্ট্রাকচার ব্যবহার করার মূল কারণই হল এই অ্যাফিসিয়েন্সি বা কার্যকারিতা যাতে ডেটা খুঁজে বের করা নতুন ডেটা যোগ করা বা ডিলিট করার মতো কাজগুলো তাড়াতাড়ি হয় একদম কার্যকারিতাই প্রধান কারণ তুমি যদি সঠিক ডেটা স্ট্রাকচারটা বেছে নাও তাহলে তোমার প্রোগ্রামের স্পিড অনেক বেড়ে যাবে বিশেষ করে যখন ডেটার পরিমাণ অমচম মানে প্রচুর বেশি থাকে এছাড়াও এটা কোর্টকে আরও বেশি পরিচ্ছন্ন মানে ক্লিন আর সহজে বোঝা যায় এমন করে তোলে মেনটেন করাও সহজ হয় কিছু স্ট্রাকচার আছে যারা মেমরি কম নেয় আবার কিছু আছে যারা বিশেষ কিছু অপারেশনের জন্য খুব ফাস্ট তার মানে জটিল সমস্যা সমাধানের জন্য সঠিক ডেটা স্ট্রাকচার বেছে নেওয়াটা খুব জরুরি খুব জরুরি বলা যায় এটা অর্ধেক কাজ করে ফেলার মতো ডেটা স্ট্রাকচারকে তো মূলত দুটো বড় ভাগে ভাগ করা হয় তাই না লিনিয়ার আর ননলিনিয়ার হ্যাঁ এদের মধ্যে বেসিক পার্থক্যটা কি লিনিয়ার ডেটা স্ট্রাকচারে ডেটা এলিমেন্টগুলো একটার পর একটা মানে একটা সিকোয়েন্সে সাজানো থাকে ধরো লাইনে দাঁড়ানো মানুষের মতো যেমন যেমন অ্যারে লিঙ্কলিস্ট স্ট্যাক কিউ এগুলো সব লিনিয়ার অ্যারের ক্ষেত্রে এলিমেন্টগুলো মেমোরিতে পরপর সাজানো থাকে কন্টিনিউয়াস মেমরি হ্যাঁ তাই তুমি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে সরাসরি যে কোনো এলিমেন্টে চলে যেতে পারো এটাকে বলে র্যান্ডাম অ্যাক্সেস এটা খুব ফাস্ট হয় কিন্তু অ্যারের তো একটা লিমিটেশন আছে তাই না এর সাইজটা তো সাধারণত ফিক্সড থাকে ডেটা যদি বেড়ে যায় বা কমে যায় তখন তো মুশকিল ঠিক বলেছ এখানেই লিঙ্কলিস্টের সুবিধা লিঙ্ক লিস্টে এলিমেন্টগুলো যেগুলোকে নোড বলে সেগুলো মেমোরিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে কিন্তু প্রত্যেকটা নোড তার পরের নোডের মেমোরি অ্যাড্রেসটা জেনে রাখে একটা চেনের মতো ও আচ্ছা এর ফলে কি হয় লিস্টের সাইজটা ডাইনামিক থাকে মানে যখন খুশি নতুন নোট যোগ করা যায় বা বাদ দেওয়া যায় সাইজ নিয়ে ভাবতে হয় না কিন্তু অসুবিধা কি? অসুবিধে হল অ্যারের মতো সরাসরি ইন্ডেক্স দিয়ে ঝাঁপিয়ে পড়া যায় না लिमेंटे पौछते हम शुरू थेटार पर एक नोट धरे मैंने सिकुएल बुझे स्टैक्यूग लिनियर हाँगुलो लिनियर स्ट्रक्चर ही विशेष एप्लीकेशन व्यवहार स्टैक क्या लाइफो पद्धति लास्ट एन फार्स्ट आउट मान जे डेटाटा शेषे ढोके आगे बड़ोय थालाबासनर पायलर मत रईट किऊ किफो पद्धति क्य� ফার্স্ট এন ফার্স্ট আউট মানে যে আগে লাইনে দাঁড়িয়েছে সে আগে সার্ভিস পাবে ব্যাংকের লাইনের মতো বেশ তাহলে লিনিয়ার মানে হলো সরল সরলরৈখিক সম্পর্ক একটার পর একটা আর ননলিনিয়ার স্ট্রাকচারগুলো ননলিনিয়ারে এলিমেন্টগুলোর মধ্যে সম্পর্কটা আর এরকম সরল রৈখিক থাকে না পরব একটা হায়ার আর্কিক্যাল বা স্তর বিন্যাসযুক্ত অথবা একটা নেটওয়ার্কের মতো জটিল সম্পর্ক তৈরি হয় যেমন এর প্রধান উদাহরণ হল ট্রি আর গ্রাফ ট্রি মানে গাছের মতো দেখতে একটা মূল থেকে ডালপালা গজানোর মতো একদম ট্রি ডেটা স্ট্রাকচারে একটা মূল নোড বা রুট থাকে সেখান থেকে শাখা বা ব্রাঞ্চ বের হয় যেগুলোতে আবার ডেটা বা অন্য নোড থাকে এটা ডেটাকে বিভিন্ন স্তরে সাজানোর জন্য খুব কাজের কোথায় ব্যবহার হয় এটা যেমন ধর কম্পিউটারের ফাইল সিস্টেম একটা ফোল্ডারের ভেতরে আরো ফোল্ডার তার ভেতরে ফাইল এটা একটা ট্রি স্ট্রাকচার বা কোনো কোম্পানির অর্গানাইজেশনাল চার্ট কেকার রিপোর্টিং ম্যানেজার সেটাও ট্রি আর বাইনারি সার্চ ট্রি নামেও তো একটা শোনা যায় হ্যাঁ বিএসটি হলো একটা বিশেষ ধরনের ট্রি যেখানে ডেটাগুলো একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো থাকে এর ফলে ডেটা সার্চ করা মানে খুঁজে বের করা তা খুব দ্রুত হয় আচ্ছা আর গ্র্যাফ এটা কি আরও জটিল গ্রাফ ব্যবহার হয় যখন এলিমেন্টগুলোর মধ্যে সম্পর্কগুলো আরও বেশি ইন্টারকানেক্টেড বা বহুমুখী হয় সরল সরলরৈখিক বা হায়ার আর্কিক্যাল নয় যেমন ধরো ফেসবুক বা অন্য সোশ্যাল নেটওয়ার্ক কে কার বন্ধু কার সাথে কার যোগাযোগ এটা একটা গ্র্যাফ এখানে মানুষগুলো হলো নোড বা ভারটেক্স আর তাদের বন্ধুত্ব বা কানেকশন হলো এজ বা রেখা ও বাঁধরুন শহরের মধ্যে রাস্তার নেটওয়ার্ক একদম বিভিন্ন শহ বা জাংশন হলো নোড আর তাদের সংযোগকারী রাস্তাগুলো হলো এজ এই এজগুলোতে আবার রাস্তার দূরত্ব বা সময় এই ইনফরমেশনও থাকতে পারে তার মানে গ্রাফ দিয়ে নেটওয়ার্কের পথ খোঁজা বা সম্পর্ক বিশ্লেষণ করা যায় হ্যাঁ গ্রাফ ব্যবহার করে রাউটিং অ্যালগোরিদম চালানো হয় যেমন গুগল ম্যাপস বা সোশ্যাল নেটওয়ার্কে বন্ধুদের নেটওয়ার্ক বিশ্লেষণ করা হয় ইত্যাদি তার মানে কথা হলো লিনিয়ার স্ট্রাকচারগুলো ডেটার একটা ধারাবাহিক কালেকশনের জন্য ভালো আর নন লিনিয়ারগুলো ব্যবহার হয় যেখানে ডেটার মধ্যে জটিল সম্পর্ক বা স্তর বিন্যাস থাকে ঠিক একটা প্রশ্ন আসছে মনে এতগুলো যে অপশন আছে অ্যারে লিঙ্কডলিস্ট ট্রি গ্রাফ আরও হয়তো আছে এর মধ্যে কোনটা ডেটা অ্যাক্সেসের জন্য সবচেয়ে ফাস্ট আপনি অ্যারের কথা বলছিলেন হ্যাঁ যদি তুমি জানো ঠিক কোন পজিশনের বা কোন ইন্ডেক্সের ডেটাটা চাও তাহলে অ্যারে সাধারণত সবচেয়ে ফাস্ট কারণ মেমোরিতে ডেটাগুলো পরপর থাকে সরাসরি সেখানে চলে যাওয়া যায় এটাকে বলে ও অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইম অ্যাক্সেস কিন্তু যদি ডেটাটা খুঁজে বের করতে হয় মানে ভ্যালিউটা জানি কিন্তু সেটা কোথায় আছে জানি না তখন ব্যাপারটা রকম। যদি অ্যারেটা সটেড বা সাজানো না থাকে তাহলে তো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজতে হতে পারে তাই না এটাকে বলে ও অফ এন বা লিনিয়ার টাইম সার্চ ডেটা বাড়লে সময়ও বাড়বে তাহলে খোঁজার জন্য কোনটা ভালো যদি ডেটা সর্টেড থাকে তাহলে বাইনারি সার্চ ট্রি বিএসটি খুব এফিসিয়েন্ট গড়ে ও অফ লগ এন সময়ে খুঁজে দেয় মানে ডেটা দ্বিগুণ হলেও সার্চ টাইম সামান্য বাড়ে আর হ্যাশ টেবল হ্যাশ টেবিল ওটার কথাও তো শোনা যায় খুব ফাস্ট হ্যাঁ হ্যাশটেবল একটা দারুণ জিনিস এটা একটা স্পেশাল ফাংশন ব্যবহার করে যেটাকে বলে হ্যাশ ফাংশন এই ফাংশনটা ডেটার ভ্যালু রপর ভিত্তি করে ডেটাটা কোথায় রাখা হবে বা কোথায় থাকতে পারে তার একটা আন্দাজ দেয় মেমরি লোকেশন বা ইন্ডেক্স ও ঠিকমতো ডিজাইন করা হলে হ্যাশ টেবিলে ডেটা খোঁজা সার্চ নতুন ডেটা ঢোকানো ইনসার্ট বা ডেটা মুছে ফেলা ডিলিট এই কাজগুলো গড়ে প্রায় কনস্ট্যান্ট ডাইমে মানে ও অফ ওয়ানে করা যায় যা কিনা খুবই ফাস্ট বাহ তাহলে তো এটাই সেরা তবে এরও কিছু চ্যালেঞ্জ আছে যেমন দুটো আলাদা ডেটার জন্য হ্যাশ ফাংশন যদি একই লোকেশন দিয়ে দেয় এটাকে বলে হ্যাশ কোলিজন তখন সেটা সামলানোর জন্য অতিরিক্ত ব্যবস্থা নিতে হয় আর এটা ডেটা সর্টেড রাখে না তার মানে আমি যেটা বুঝতে পারছি সেরা বা সবচেয়ে ভালো ডেটা স্ট্রাকচার বলে আসলে কিছু নেই পুরোটাই নির্ভর করে আমি ঠিক কি কাজটা করতে চাই আমার ডেটার ধরনটা কেমন কত ডেটা আছে মেমোরি সীমাবদ্ধতা আছে কি না এই সব কিছুর ওপর একদম ঠিক এটাই হলো আসল কথা নো সিলভার বুলেট কোনও একটা ডেটা স্ট্রাকচার সব সমস্যার সমাধান করে দেবে না প্রোগ্রামার বা ডিজাইনারকে বুঝতে হবে তার নির্দিষ্ট প্রয়োজনটা কি এবং সেই প্রয়োজনের জন্য কোন স্ট্রাকচারটা সবচেয়ে উপযুক্ত হবে এটা একটা ট্রেড অফ এর ব্যাপার মানে হয়তো আমি খুব দ্রুত ডেটা অ্যাক্সেস চাই কিন্তু তার জন্য আমাকে বেশি মেমরি খরচ করতে হতে পারে ঠিক অথবা ধরো তুমি মেমরি বাঁচাতে চাইছ কিন্তু তার ফলে হয়তো ডেটা ইনসার্ট বা ডিলিট করতে একটু বেশি সময় লাগবে এই ট্রেড অফগুলো বুঝেই সিদ্ধান্তটা নিতে হয় এই যে এতগুলো ডেটা স্ট্রাকচারের কথা বললাম অ্যারে লিঙ্ক লিস্ট স্ট্যাক কিউ ট্রি গ্রাফ হ্যাশ টেবল এগুলোর বাস্তব জীবনে ব্যবহার কোথায় কোথায় দেখি আমরা কয়েকটা উদাহরণ দিলে মনে হয় জিনিসটা আরও ভালোভাবে বোঝা যাবে অবশ্যই এর ব্যবহার তো আসলে সবখানে আমরা হয়তো খেয়াল করি না যেমন ধরো অপারেটিং সিস্টেম আচ্ছা তুমি যখন কম্পিউটারে একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালাও তখন সিপিও কোনটার পর কোনটা এক্সিকিউট করবে এই কাজটা শিডিউল করার জন্য প্রায় কিউ ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় যে আগে রিকোয়েস্ট করেছে সে আগে সুযোগ পাবে ফিফো ও আর মেমোরি ম্যানেজমেন্ট মেমোরি ম্যানেজমেন্টও ডেটা স্ট্রাকচারের ভূমিকা আছে ফ্রি মেমোরি ব্লকগুলো ট্র্যাক করার জন্য লিঙ্ক লিস্ট বা ট্রি এর মতো স্ট্রাকচার ব্যবহার হতে পারে আর ডেটাবেস সেখানে তো প্রচুর ডেটা থাকে আর ডেটাবেস পারফরম্যান্সের জন্য ডেটা স্ট্রাকচার খুব জরুরি বিশেষ করে ইন্ডেক্সিংয়ের জন্য ইন্ডেক্সিং হ্যাঁ মানে ডেটাবেসের এর টেবিলের ডেটাগুলো দ্রুত খুঁজে বের করার জন্য একটা আলাদা স্ট্রাকচার তৈরি করা হয় বইয়ের শেষে যেমন ইন্ডেক্স থাকে সেরকম এই ইন্ডেক্স বানানোর জন্য প্রায় ট্রি বিশেষ করে বি ট্রি বা বিপ্লাস ট্রি এবং হ্যাশ টেবল ব্যবহার করা হয় এগুলো লক্ষ লক্ষ কোটি কোটি রেকর্ডের মধ্যেও খুব দ্রুত নির্দিষ্ট ডেটা খুঁজে পেতে সাহায্য করে দারুন আচ্ছা আমরা যে ওয়েব ব্রাউজারে ব্যাক বা ফরওয়ার্ড বাটন ব্যবহার করি সেখানেও কি কোনো ডেটা স্ট্রাকচার আছে হ্যাঁ ওটা হল স্ট্যাকের একটা ক্লাসিক উদাহরণ তুমি যখন একটার পর একটা ওয়েব পেজ ভিজিট করো। সেগুলোর অ্যাড্রেস একটা স্ট্যাকের মধ্যে পুশ করা হয় যখন তুমি ব্যাক বাটনে ক্লিক করো স্ট্যাক থেকে সবার উপরের অ্যাড্রেসটা পপ করে বের করে সেই পেজে নিয়ে যাওয়া হয় বাহ এটা তো ভাবিনি আর ধরুন গুগল ম্যাপস বা যে কোনও ন্যাভিগেশন অ্যাপ ওরা যে রাস্তা খুঁজে বের করে দেয় ওখানে ব্যবহার হয় গ্রাফ ডেটা স্ট্রাকচার শহর বা জাংশনগুলো হলো নোড আর তাদের সংযোগকারী রাস্তাগুলো হলো এজ এজের সাথে আবার দূরত্ব বা আনুমানিক সময় জুড়ে দেওয়া থাকে তারপর তারপর ডাইকস্ট্রাজ অ্যালগোরিধম বা এ স্টার এর মতো গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিধম ব্যবহার করে দুটো নোটের মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে দ্রুত পথটা খুঁজে বের করা হয় তার মানে গ্রাফ এখানে নেটওয়ার্ক মডেলিং আর পাথ ফাইন্ডিংয়ের কাজ করছে একদম সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো তো তাহলে গ্রাফ ব্যবহার করেই চলে মানে কে কার বন্ধু বা মিউচুয়াল ফ্রেন্ড কারা এগুলো দেখানোর জন্য অবশ্যই মানুষের প্রোফাইলগুলো নোট আর তাদের মধ্যে বন্ধুত্ব বা ফলো করার সম্পর্কগুলো হলো এজ এই গ্রাফ অ্যানালিস করেই নো সাজেস্ট করা হয় বা কোন পোস্ট কতটা ছড়াতে পারে সেটা অনুমান করা হয় তাহলে তো দেখা যাচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং ওয়েব টেকনোলজি এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই সবখানেই ডাটা স্ট্রাকচারে ব্যবহার এআইতে কোথায় লাগে এ আইতে অনেক জায়গায় লাগে যেমন ধরো ডিসিশন ট্রি ডিসন ট্রি একটা ট্রি স্ট্রাকচার যা ক্লাসিফিকেশন বা প্রেডিকশনের জন্য ব্যবহার হয় মেশিন লার্নিং এর অনেক অ্যালগোরিদমে গ্রাফও ব্যবহার হয় কম্পাইলার ডিজাইনেও তো লাগে মনে হয় হ্যাঁ কম্পাইলার যখন কোডকে পার্স করে তখন সেটাকে একটা ট্রি স্ট্রাকচারে পার্টস ট্রি রিপ্রেজেন্ট করে আবার অনেক অপারেশন ট্র্যাক করার জন্য স্ট্যাক ব্যবহার করে তার মানে প্রায় সব কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশনেই ডেটা স্ট্রাকচার একটা অপরিহার্য অংশ আচ্ছা এই যে বিভিন্ন স্ট্রাকচার এগুলোর উপর সাধারণত কী কী ধরনের অপারেশন বা কাজ করা হয় কিছু খুব কমন অপারেশন আছে যেগুলো প্রায় সব ডেটা স্ট্রাকচারেই লাগে যেমন নতুন ডেটা যোগ করা বা ঢোকানো ইনসারশন কোনো ডেটা মুছে ফেলা ডিলিশন কোনও নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা সার্চিং কোনও একটা নির্দিষ্ট পজিশনের ডেটাকে অ্যাক্সেস করা বা দেখা অ্যাক্সেসিং পুরো স্ট্রাকচারের সবকটা এলিমেন্টকে একবার করে ভিজিট করা বা প্রসেস করা ট্রাভার্সল ট্রাভার্সল মানে সবগুলোর ওপর দিয়ে একবার যাওয়া হ্যাঁ এছাড়া ডেটাগুলোকে একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো সর্টিং অথবা দুটো আলাদা ডেটা স্ট্রাকচারকে একসাথে জুড়ে দেওয়া মার্জিং এই অপারেশনগুলো প্রয়োজন অনুযায়ী করতে হয় আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে ডেটা শুধু থাকলেই হবে না সেটাকে ঠিকমতো গুছিয়ে রাখা মানে অর্গানাইজ করাটা ভীষণ জরুরি আর এই কাজটাতেই ডেটা স্ট্রাকচার আমাদের সাহায্য করে ঠিক আমরা ডেটা আর ইনফরমেশনের পার্থক্য দিয়ে শুরু করেছিলাম তারপর ডেটাবেসের কিছু বেসিক কনসেপ্ট যেমন এনটিটি অ্যাট্রিবিউট ডোমেন এগুলো দেখলাম ডেটা টাইপ আর অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এডিটি এই দুটো ধারণার পার্থক্য বুঝলাম আর তারপর ডেটা স্ট্রাকচারের মূল জগতে ঢুকলাম লিনিয়ার অ্যারে লিঙ্কলেস্ট স্ট্যাক কিউ আর নন লিনিয়ার ট্রি গ্রাফ স্ট্রাকচারগুলো নিয়ে কথা বললাম কোনটা কখন দরকারি কোনটায় কিসে ফাস্ট সেই ট্রেড অফগুলোও বুঝলাম হ্যাঁ আর সেগুলোর বাস্তব প্রয়োগও দেখলাম অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ডেটাবেস ওয়েব ব্রাউজার ন্যাভিগেশন সিস্টেম সোশ্যাল মিডিয়া এআই পর্যন্ত সারসংক্ষেপ করলে তাহলে এটাই দাঁড়ায় যে ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে এফিসিয়েন্টলি ম্যানেজ করার টুলকিট একদম সঠিক টুলটা বা হাতিয়ারটা ব্যবহার করলে কাজটা সহজ হয় দ্রুত হয় আর নির্ভরযোগ্যও হয় আজকের এই টেকনোলজির যুগে যেখানে ডেটার পরিমাণ হু হু করে বাড়ছে ডেটার জটিলতাও বাড়ছে সেখানে ডেটা স্ট্রাকচারের জ্ঞান আর তার ঠিকঠাক প্রয়োগের গুরুত্বও কিন্তু অনেক বেড়ে গেছে আর এটা শুধু কম্পিউটার সায়েন্সের ছাত্র বা প্রফেশনালসদের জন্য নয় তাই না যারা প্রযুক্তি ব্যবহার করছে বা নতুর কিছু তৈরি করছে সবারই এ ব্যাপারে একটা ধারণা থাকা ভালো। নিশ্চয়ই কারণ এটা আসলে প্রবলেম সলভিংয়ের একটা মৌলিক দিক একদম আলোচনাটা আমরা এখানে শেষ করতে পারি तब शेषे एक प्रश्न व चिंतार खोरक रेखे चाहिए देखल ट्री बा द्राफर मत डेटा स्ट्रक्चरगुल आजकल दिन अनेक जटिल समस्या समाधान सहा जमन धरण जिनोम सिक्वेंसिंगर विशाल डेटा एनालिस खूब बड़ सोशल नेटवर््कर विश्लेषण এখন ভাবনার বিষয় হলো ভবিষ্যতে যখন হয়তো কোয়ান্টম কম্পিউটিং আরও উন্নত হবে বা ধরুন আরও পাওয়ারফুল এআই আসবে তখন কি ডেটাকে অর্গানাইজ করার জন্য আরও নতুন কোনো প্যারাডাইম বা কাঠামো তৈরি হতে পারে এমন কিছু যা আজকের এই ডেটা স্ট্রাকচারগুলোকেও হয়তো পুরনো করে দেবে এটা একটা দারুণ প্রশ্ন ভবিষ্যতের দিকে তাকিয়ে সোচনে মতো ডেটা যেভাবে বাড়ছে আর যেভাবে আমরা সেটাকে ব্যবহার করতে চাইছি তাতে নতুন পদ্ধতির উদ্ভব হওয়াটা তো অস্বাভাবিক নয় হয়তো এমন কোন স্ট্রাকচার আসবে যা আজকের ধারণারও বাইরে ঠিক এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি বেশ